আবু হুরাইরা ওয়াদ্দ আন হু হতে বর্ণিত একজন পুরুষ অথবা বলেছেন একজন মহিলা মসজিদ ঝাড় দিত রাবি সাবিত রহমাতুল্লা আলাহী বলেন আমার মনে হয় তিনি বলেছেন একজন মহিলা অতঃপর তিনি নবী সাল্লু আলাইস্লাম এর হাদিস বর্ণনা করে বলেন নবী সাল আলাইসাল্লাম তার কবরে জানাজার সালাত আদায় করেছেন